দেখেছি মজা কত কিছুই না দেখেছি পয়েন্ট আবার দুর্গন্ধের কারণে হাটা যাবে না আর ওই জন্য কিছু করে দুর্গন্ধ হবে না আর ওই কথা ঠিক নয় না হাটা দিয়ে ঢাকা সবাই দুর্গন্ধ কয়েকদিন পরে আর কি হবে আবার তো দুর্গন্ধ দুর্গন্ধ হবে ঠিক না আর আমাদের জানলা শুরু হবে শুভন্ধি শুরু হবে আর কোনদিন দুর্গন্ধ হবে না বলে না তুমি না এবার কোথায় জানলাতে এখন কোন জায়গায় আছে আরে বিবির তুমি হারলো তো কোন ভুলে যান এখন কোন জায়গায় আছে বিবির দরজা কোন দরজা বিবির সাথে হারলো কি মজা হবে আমরা কি মজা হবে কেমনি বুঝাবো আল্লাহ নিজেই তো বলে কেন বুঝাবো তোকে অনার বিবাহ সোজা লিখিটি দু না কম গন্ত তোমার জন্য কি গোপন দেখেছি দুনিয়া কেউ কি জানে না আমি কি নেওয়ার তোমার সঙ্গে গোপন দেখেছি ঢুকবে দুর্গার সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ নাস্তা খেতে তো মনে অনেক দিন হয়েছে এবার নাস্তা খাওয়া তো হয়নি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে বলবেন অজা তোমার জন্য সাদে মা ব্যবস্থাপা আছে সত্তর জন সাদে তোমার জন্য আছে দুই হাতে করে দুটো প্লেট নিয়ে আসবে একশো চল্লিশটা প্রেক্ষি একসাথে আসবে আন্দোলন নবী করেছেন শুধু সে খাবার খাবে না সে শুদ্ধ খেয়ে ফেলবে বলে মনে হবে না অনুভব এটাকে বলেছি এবার আল্লাহ নিজেই বলেন আমার হাইবের চোখ শুধু সত্য বলেন বলেন আপনার না আমার হাইবের চোখ জীবনে কঠিন কিছু দেখেন রেসুলকে ভালোবাসি নিজের চোখ দিয়ে চব্বিশ ঘন্টার জিন্দগি কত আর কতই দেখি রসুরকে ভালোবাসি নিজের চোখ দিয়ে চব্বিশ ঘন্টা হাওয়া মা দেখি রেসুরকে ভালোবাসি নিজের চোখ দিয়ে চব্বিশ ঘন্টা টিশন টন দেখি আমার এই ভালোবাসার বেশি ভালোবাসা আমার এই ভালোবাসা ঢোকার ভালোবাসা আমার এই ভালোবাসা পুরো খারাপ কথা ঠিক কিনা বলেন না সৈদ রা মোহাম্মদ রসুল বলেন চোখ কেমন ছিল রসুলের চোখের ব্যবহার কেমন ছিল রসুলের দিনের ব্যবহার কেমন ছিল শের দিকে তুমি আসে কেন তা কি রেলা হারামের থেকে তুমি আসে কেন তুমি আমি মনে বুঝতে পারিনি তা কি কষ্ট দিয়ে ফেলেছি কাউকে আমার ব্যাপারে শুধু অভিযোগ আমি মেকি আপনাদেরকে শুধু কষ্ট দিই আমার উপর অভিযোগ আমি শুধু কষ্ট দিয়ে দিই আমি কি করব কষ্ট করা আস আমি পারি না কি করবো আমি একটু শক্তদের আমি পারি না কি বলবো একটু শক্তদের আমি কি করতে পারি না আমি পারি না বলতে জন্য আমার আমার আমার রুদ্ধ আমার রুদ্ধ বিরোধ আমি শক্ত শক্ত বললাম কি বলবো তুমি নিজেকে আসে কিন্তু তুমি করো তুমি আওয়াজ করো না তোমাকে আদর করা হবে না শক্ত কথা বলো কি ভাই বুঝতে আশেখে সুরক্ষা তুমি তুমি যদি আশেলে দূর হাও বস্তি আবার তুমি উপস্থিত হওয়া তুমি আশেলে দূর তুমি তো তুমি তুল তুমি তুমি খেতে তুমি তুমি তো তুমি তুমি তো সিগারেট তুমি তুমি তো না আমি কেন আমরা সকলে এক নম্বর শর্ত কি বলেন তারা যারা আশেখে তুল হতে চায় মাতুল দেখা আশেখেরে তুল হওয়ার জন্য এক নম্বর এসেছেন এসেছেন যদি তুমি তিন অপ্ত খাবারের পরিবর্তে এক অপ্ত খাও তোমার শরীর দুর্বল হবে দুদিন যদি দুই অপ্ত খাও আরো গুর্বল তিন দিন যদি এক অপ্ত খাও আরো তিন বেলা খাবার অভাবে যেমন তোমার শরীর দুর্বল হয় আন্দার খতম আন্দার খতম আন্দার খতম এক এক বেলার নামাজ ছুটলে তোমার দুর্বল হয় খাবার ছাড়া যেমন শরীর চলে না নামাজ খাড়া আর চলে না আমরা কবি বলেছেন তোমার শরীরের জন্য তোমার মাথা যেমন রেচুন বলেছেন তোমার দিনের জন্য নামাজ থাকে মাথা ছাড়া তখন শরীর চলে না রসুল বলেছেন নামাজ ছাড়া ইরান চলে না একটা গাছ ধরে রসুল না দিলেন ওই গাছ থেকে ঝরঝাউ করে ধূর ধুর পাতা পাতাগুলো ধরে পড়ে গেল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আমাকে জিজ্ঞেস করবো তুমি আমি এই কাজটা কেন করলাম এই গাছ থেকে না রাত কথা দিয়ে না পাতা নাড়ানো আল্লামদুলি আমি তো বুঝি নাই আপনি কেন করেছেন একটু বলে দেন না সঙ্গে সঙ্গে আল্লামদুলি বলে শোনো শোনো শোনো আমার উৎপত্তি প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম আমার উৎপত যদি পাঁচ সতলা মাস পরে তার গুনাগুলো যেভাবে ধরে ধরে ফেলে যায় আশ্চর্য দেখা দু নামাজ ঘোরা ধরে যাবে আর তুমি বলো পার্থ নামাজ বাড়বেই না তুমি কি বোঝাতে পারছি নাকি বলবেন যে না আমার যাই জিজ্ঞেস করেন আড়াইটা থেকে তিনটা ধরে দিই আল না বলাই বলো তারপরেও বলেছিল আসামদুল্লাহ বলবেন না আমার জীবনে কেউ দিন ইচ্ছে না আমার ছবি নেই আসাম তারপরে আমি আসলে হতে পারিনি তোমার সবকায় সপ্তাহে ঢুকা কাইনা করা ঝুম্মা চাকরি ঝুমা চাকরি ঝুমাটা তুমি চাইতাম আমার নিজের জিজ্ঞাসা কত বছর জল নাইতে দেওয়ার সম্ভব করা হয়েছিল আসলে নামাজ আমি টাকা পেয়েছিলাম না একটা কম্বলের দোকানে দুইটার দামাজ ছড়িয়েছি কম্বলের দোকানে নামাজটা করে কম্বল ওয়াল্ডেস করছে ভাই আপনি তো নামাজ করেছেন আজকে বলেন বুঝি বলে কোথায় কোথায় মার্কেটে গিয়ে আর মেলা থেকেই কোথায় কোথায় নামাজ করেছেন সে বলে এই মাত্র পরিত থেকে পনেরো দিন মার্কেটিং করে এসেছি দিনে এক বড় আছে নামাজ করতে পারিনি আর তার মনে দিন আজকে সাত দিন এক অপ্তও দেন কি হয় আসতেছে তো কোনটাকে আপনি আশা তুন বলতেন আশা গির তুল নামাজ পড়লে না নামাজ কাটলে পাঁচপ্ত নামাজ পড়লে কি হয় ইনশাআল্লাহ বার রসুল কালি ইসলাম বলেন আর একটা কথা তোমাকে দেখা যদি আর কালী তার গাড়ি লেগে যায় এখান থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে যদি তার পাঁচটা কুয়ো থাকে আমার নহর পায় মা দাড়ি সবাই তো বাড়ির পাঁচটা নহর পাওয়া যায় সে যদি প্রত্যেকটা কুঁয়ো প্রত্যেকটা নহরে করে এই লোকটা ঘরে দেওয়া পর্যন্ত আর কি করে থাকতে পারে থাকতে পারে আমরা যদি বলে আগুার ঠিক টাইম ভাবে আমার উপর যখন পাঁচ সত্য নাশ করবে তার থাকতে পারে তো পাঁচ অব্দ নাকি এক অপ্ত বললে চাই তো আপনাদের দেয়ালে যদি কখনো ঘড়ি নষ্ট হয় ওই ঘড়ি যদি ব্যাগারি কি হয় নিউজ হয় ওই নষ্ট ঘড়িটা করবার ঠিক টাইম দেয় দেয় এক তার কাটাতে গিয়ে দেখতে দুপুর একটা টাকালো ঠিক রাত একটা টাকালো ঠিক ঠিক কিনা বলবেন আচ্ছা এখন বলেন এই গড়িটা কি আসলে ঠিক না নষ্ট দুইবার ঠিক পেন দিনে নষ্ট হয়ে তা আচ্ছা বলেন তো এই গড়িতে দাম কত কিনবেন আর নষ্ট করি কটাকা টাকা নষ্ট করে দাম কত দুইবার ঠিক টাইম দিলে যদি নষ্ট হয় আর দুইবার ঠিক টাইম দিয়েও নষ্ট আবার এক টাকাটাও তার দাম নাইলে যে মুসলমান শুক্র ধুম মাটা পরে ওই মুসলমানকে ঠিক না নষ্ট নষ্ট করে দিতে তাহলে সব কথা তুই জন্দারি নষ্ট করেছে চানি নষ্ট করেছে আমরা আপনাকে আমি কি বলবো আপনি তিনি কি বলেছেন ধরি দুইবার ঠিক টাইম দিলে নষ্ট হয় তো দ্বীপ দুইবার যদি ঠিক টাইম দেয় ওই মুসলমানকে আপনি কি বলবেন তারপর ইনশালাই আমার মাস্ক ওনার জিম্মা দাবা ঠিক কিনা বলেছি কেউ যদি আপনি আমি আপনাকে বলবো আপনারও জিম্মা কথা ঠিক কিনা বলেন কবিটা পর্যের জিম্মদার আমরা কবিটা আমরা সমস্ত মানুষের জিম্মদার আল্লাহ প্রথম আমি আত্মীয় সব দিন সমস্ত কথা ঠিক কিনা বলেন আমিও আমার জিম্মেদার রবি স্ত্রী জিম্মদার আমি আমার স্ত্রী জিম্মাদার রবি জবান তার আমি আমার ছেলেমেয়ের জিম্মদার রবি জমান তার আত্মীয় আমি আমার দেশগুলো জিম্মদার রবি জনতার দেশ বাসে জিম্মদার আমি আমার দেশ আছে জিম্মদার নবীন ছাড়া দিনে সমস্ত মানুষের আমি আমরা কি বলেন না আমরাও কি সেই জিম্মদারি অন্য নবীদের সৌন্দর্যতা আমাদের জিম্মদারি কি জিম্মদারি হেবাদার জিম্মদারি আমার ছেলেকে ফিরের দিকে আমার আমার দিকে আমার আমার আমার জিম্মার আমার সমাভাষকে ধীর সি আমার আমার আমার সমস্ত মুসলমানকে আমাদের আল্লাহ তালা করে আমাকে আপনাকে আমাদের জিম্মদারি বুঝ মুক্তি করে সকলে আমি কিছুদারি জিম্মারি কিছুদারি জিম্মারি না সকলের জিম্মারি কারণ আমরা সকলেও একদিকে যেমন আল্লাহর বান্দা আরেকদিকে শহীদ রাঙ্গের উন্নত বলেন না আল্লাহ বান্দা হওয়ার সুবরে আমার জিম্মদারি রোম হওয়ার সুবরে তারা আমার জিম্মদারি অল্লাহে কারণে কি জিম্মী অল্লাহ কারণে মানুষ দিক থেকে আমার গড়ে দিক থেকে সাহত قولوا لا اله الا الله تطلعوا اذا امه আল্লাহ নবীন করেন আল্লাহ বলেন আপনাদের চেহারা কথা জান আপনি কথা বলুন আমরা আমাদের সকলের চেহারা হবে তুমি والهبينة <سؤال> رضي الله الله তিনি বেলা করবো রাখুন তোমাদের মধ্যে কেউ করে আমি নীতি ঘোষণা দিলাম জহরা ঘটে গাড়ি কুড়া বেঞ্চে আরে আজ না আমার সামনে যদি সত্তর হাজার বার কেনার সাথে খতম লাগাইতে পারে আমি তার হবে না যদি কোনো চেনার পরিবেশ করে পড়ে মাসে হবে তিন বার বছরে হবে সাত বার দুই হবে বাহত একটা রিক্সাওয়ালা যদি করি একশোবার করে একশো টাকা করে করে মাসে তিন টাকা ঠিক না আমি রাত্রি যদি করলে একটু করিলাম সেখানে আল্লাহ তালাকে বলেন আলোকে শিখান আল্লাহ তুমি বল তার করে আমরা একটা কালে মাচ্ছি না তাহলে তুমি যে কালিবাজিয়ে আসছি আমাকেই কাজ করবেন শুধু আমি একটা করে কালি বাঁধিয়ে আর কেউ থাকবে না আল্লাহ মুখ এক পল্লা রেখে দাও আমি পল্লা যদি ছাতার মধ্যে রেখে দাও ওই পাল্লা যদি ছাত্র রেখে দাও ওই পাল্লা ছাড়া যদি সমস্ত পাহাড়গুলো ধরে রেখে দাও ওই পাল্লা ছাড়া তুমি সমস্ত পানিগুলো ধরে রেখে দাও ওই পল্লার আরো একটা প্রস্তুতি শুরু করে চিন্তা নিওয়ালা তোমাকে মহারা জানুকে হৃদয় সল্লাগে দাও আমার আজ সুত্তিকে হৃদয় সল্লা রেখে যাও নিশ্চয়ই নিশ্চয় খেলি খালি হবে নয় কি দশ দিনে মানে জনতা কিন্তু সবাই ছয় ভেট ছুটু নয় কিন্তু কিছু নেই কেন কেন দীবটা বলে যুবক বলে যুবক আপনার যুবনে কাজ করবো যুবক তোমার যুবনে কাজ করবো তুমি গেছে কাম কর তুমি যে এই বয়সে তোমার জনগাককে দশ দিয়ে পরিবর্তন কুটি কুড়ি জানতে না আমি তো বলে থাকি তাহলে কারিগর বানায় মিস্ত্রি বানায় সুইজার বানায় টুইল বানায় হ্যাঁ বানায় রেডি করে রাখতে মালি বানা দিতে কাউকে স্ট্রিলার বানায় দিতে কাউকে রংমিস্ত্রি বানা দিতে কাউকে টাইপ মিস্ত্রি বানায় দিতে শেখ কুড়ি নিয়ে সে অপেক্ষা করে তুমি যখনই কথাবা তখনই সে কাজ কি হয় আমি যেন গাড়িতে যখন বসি বাস যখন বসি এখনই শ্রেষ্ঠকে কাজে লাগাবা কম বলতো হয় এখনই তুই শুধু শ্রেষ্ঠকে কাজে লাগাবা এখন আর কেউ ডিস্টার্ব করে না এটাগুলো করতে থাকো শুভ হাল না শুভ হার লোবিন্দ মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইবা কারদের কেরাম বনওয়া সাল্লা ইনা দারা কুনদরিয়া বিল জান্নাত জফন কুনজা জান্নতে বাগানে জমা ফর তাওবা নদর সওচঙ্গ হরো তাবা জিগিচলেন উমারিয়া দুহা জান্নতে বাগারা বকুন দাও আল্লাহ নবী আল্লাহ নবীর মতা জিহুহা মুতিব سبحانك جل جلاله يا الله ابو الحسن النبي جننات الصلابار ফলটা একটু বলে الله والحمد لله ربنا جننتك الله سبحانك صلى الله عليه وسلم على قد ما جعل الله تعالى رضى الله رسول الله صلى الله عليه وسلم لان اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر আমি এখানে বলুন একবার বলা আত্মারে নিচে জমি নয় সূর্য যেখানে যেখানে তার কি অনুষ্ঠান সবটা যদি আমাকে দিয়ে হয় একবার বলারা তাহলে তার চেয়েও বেশি প্রিয় শুধু ইটালি দা না লন্ডন যান লন্ডন দেওয়া না একবার বলা সারাদিনের জনভাগ সহ্য করে সারাদিনের স্থানও সহ্য করে সারাদিনের পাহাড় পাহাড়ে সহ্য করে সারাদিনের জঙ্গলে সূর্য করে কি না সবচেয়ে যদি আমাকে নিজে হয় এইটালি একবার বলা দরকার সবচেয়েও বেশি দামি কতবার বলা দরকার سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله করতে পারবা না এই জন্য আমি যদি শর্ট বলে দিই যদি মার্কিনে পরে একসাভা করো বাজারে করে একশো বাদ করো আমি যদি ঘোষণা দিলাম তো ওই দিনে আর তোমার নিজে জমির তুমি সবচেয়ে বেশি নে الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه من قر سبحان الله وبحمده استغفر الله لن يأت بفضل منه الا من اتاب السيئه وكثر منه طواغوا قالو من الله النبي বলে ও আনন্দ করে শুনো সুবহান ওয়াহি রব্বি হামদিহি এই তাকবীদের তুমি প্রতিদিন করে 100 বার পড়ো কত 100 বার পড়ো আমি নবী খুশরাদিরাম আপনাদের জমির উপরে ওই কিন্তু তুমি সবচেয়ে বেশি নেকিwala সে বেশি আপে সমন দেখো বেশি হবে সমন তুমারে হঙ্গি তুমারে হঙ্গি তোমার হঙ্গি তোমার মতো লাগতি আয় যা গা গা আয়া যা এবং কি আমি বড় অভাবী মানুষ আমার অভাব কখনো দূর হয় না আমি অভাব নেতা তার অভাব কত বেশি কত ঠিক না সমাজের যে যত বড় তার অভাব কি কত বেশি অভাব নাই শুধু কাজ যাদের অমকে আত্মকে সকলকে কথাগুলো বুঝা সবজি সকল করে আমি আধা আজ আমি একটু প্রশ্ন সকলকে দাবি কি অবস্থা সকলে অবস্থান সবাই আগেছেন বোঝবেন সবাই আ সবাই গেছেন সবাই জবাই সবাই আগে ছিল অন্তমাকে তুলে গেলে এই দলের তো বেশি কর্মার ভাবার সব দূর খুলে দিলে কে. অভদ্রালাকে মশাকে আল্লাহ রাই আমাকে বলাকে আমাকে মাইন কেটো গুলো সে আমার মুসুসটাকে যত ছোট দাদাকে আমার কিডনি যত যতারটা নাগটাকে একটা লোক আমার মাথার টেন্ট লোকজন আমার নাক দিয়ে অক্সিজেন দেয় দেয় আমার কেটে বলা সচারে তোকে আমার পাশাপাশ সের কেন কেউ নাই আমার মায়ের পেটে আমার সাথে কেউ ছিল না আমার থেকে আশা শোনা আমার সাথে কেউ নাই আমার কবরে আমার তো অভাব কখন হয় না তোমাকে আমি একটা বলে দেওয়ার বেশি বেশি করবা আমার আমি তুমি গ্রন্থালিকে বললেন তোমাকে আমি একটা ছুট্ট বলো তুমি তুমার তাহারিজ বিচে নিয়ে বাড়িতে চলে গেলেন এক বছর পরে তাহাবি ফিরে এলেন তাহার ঘুরে আমি বেশি এক বছর পরে ফিরে এসে তাহারি বললেন নবী আপনি আমাকে এক বছর আগে দেখতেছি বলে দিয়েছিলেন আমি বেশ বেশি তো পিঠে পড়েছি এক আমার হতার উপরে দাঁতার করে দিয়েছে এই হেনা ম কি এত হবে না ঠিক না একদিন অথবা তা নিশ্চয়ই কোনো পুরুষ এসেছেন নিশ্চয়ই কোনো বাড়ির পুরুষ এসেছেন ঠিক না এই সব তোমার ঘরে আগুন লেগে গেছে আবুদাদা বলে আমার ঘরে আগুন লাগতে পারে না তুমি এখনো দিকে তো শুধু মসজিদে বসে বসে তোমার ঘরে আগুন লেগে সবজনের হয়ে গেছে আমাদের তবরের না মিষ্টিতে চাও আমার ঘরে আগুন লাগতেই পারে না চতুর্থ নম্বরে আরেক বা জিজ্ঞেস করলেন আপনি কি করে বললেন আপনার ঘরে আগুন লাগবে না তুমি কিভাবে বলেছো তোমার ঘরে আগুন লাগতে পারে না তাহা নিয়ে নতুন বলেন কেন আমার ঘরে আগুন লাগবে আমি তো এই খবরওয়ালার কাছ থেকে শুনেছি এই খবরওয়ালাকে যদি এসে বলতা মোদিনা পাহাড় গুরুদয়া আলাদা যাবে আত্ম শুরু করেছে তোমরা যদি এসে বলতাম আগ্রহ লেগে গেছে তোমরা যদি এসে বলতা আত্মুক টুক হয়ে উঠতে শুরু করেছে আমি সব বিশ্বাস করতাম আমার আমি বিশ্বাস করতে পারি না ওই আসুন বলেছিলাম ওই আপনার নবী বলে তুমি যিনি পাশাপাশি পড়া তুমি করবো পাচ্ছ আমার রাজ্যের পড়ছে বলছিল তুমি করবে পাঁচবার আমার ঘর থেকে তুলছেন না তুমি যদি মসজিদে গিয়ে বললে পুরুষকার মসজিদে গিয়ে পড়বা আমি তোমাকে সাথে এবার দেখবেন বলেন দাদা আমি তোমাকে আরেকটু বলি এই মেসাজটা হাতে দিলাম এটা একবারে দিকে একবার এদিকে একবারের দিকে তিনবার করবা আল্লাহ করে আমার সাথে আমার সব তোমা বাড়াই দিবে আমি তুমি সূত্র দিলাম তো আটটা কর তোমার জন্য খুব সুপ্র নিচ্ছা তুমি সুপ্ত মনে হ্যাঁ তো তা আমি বলবো বললে বিষয় তা আমি একটা কাজ করবো তো কি করবা আমার বাড়িতে তো ঘরে পড়তে আমি বাড়িটা নিয়ে যাব যেন কদম বেশি দিব বেশি দেখা কি মসজিদে তো এরা এসে দেখে তো এখন শুরু হয়নি তুমি দু জায়গা নামাজ পড়া করে অপেক্ষা করো তুমি থাকবে অপেক্ষা করো তুমি অপেক্ষা করবো বসে বসে আমার বক্ত তোমাকে নমাজ নামাজ পুরস্কার দিতে থাকবে তুমি আমাদের অপেক্ষা করবা বাবা নামাজ পুরস্কার ফেলে তো এবার যা মাতের সাথে ইমাম সব যখন বলেছে বল তুমি বলো বলেন যদি তোমার আমির সাথে বেরোচ্ছ আমি মিলে যা তোমার পেছনে সব বোনাম কি মত এবার বলেন তুমি গুলা রাখ আমি তো গুলা গোলামি করে তোমার সাথে আমি সর্বোচ্চ সর্বোচ্চ জিনিস ধরতো কর তোমার তো মিঠিকাম তোমার শুক্রাম তুমি বল কি মতো অস্তর ধুল ধন্যবাদ তুমি বলো ওরা মুতে اکبر মানাতা ওগো তুমি যদি যাও তাকে কেউ ধরতে পারে না তুমি না দিলে কেউ জিতে পারে না সুহান ভরে না সুবহান আল্লাহ তুমি যদি ছেড়ে দাও তুমি তাকে কেউ থাকতে মেলাতে পারবে না তুমি যদি মেদার দূরে কেউ তাকে ছেড়ে বানাইতে পারবে না তুমি যদি ছেলে দাও ছেলে হবে তুমি মেয়ে দিলে মেয়ে হবে তুমি না দিলে হবে না তুমি না দিলে যদি ঈশ্বর দাও দুনিয়ার কেউ মেয়ে সত্যতে না তুমি যদি লঞ্চিতে করো দুনিয়ার কেউ ঈশ্বর না তুমি যদি অভাব করো কেউ অভাব পারবে না তুমি যদি মাল দাও কেউ বানাইতে পারবে না ঠিক না এটা সমস্ত মানুষ গুরুত্ব মাঠে জমা হয়ে যায় সারা দিনের সমস্ত খিল গুরুতদের মাঠে জমা হয়ে যায় আর চেষ্টা করে কিন্তু হবে না আমি যদি কেউ লাগে না রক্ত যদি ক্ষতি করতে চায় তুমি ঘরে বসে একটা না দিয়ে ঢুকায় জীবনের জন্য অসল হয়ে গিয়েছ আর ঠিক না এটাকে হবে না ইন্নাল্লাহ না যারা ইন্নাল্লাহ আর কেউ করবে না না আর কেউ করবে না মান কিছু করতে পারে না তুমি দেখতে পারে না কিছু পারে না তুমি যে তত পারে না সন্তান এখানে তুমি যাতে পারে না কেউ পারে না কেউ পারে না কে করে না বিচারা কেউ করে না আমি তোমাদের খুদিয়ে করতে পারি না তোমাদের উদ্ধার করতে পারি না লা লা আল্লাহ আল্লাহ তারা কেউ নাই কেউ না কেউ নাই কেউ নাই এটাই হলো ঈমান এই মানে ভিতরে জান্না বুঝেছি প্রত্যেকদেরকে আল্লাহ করে আমাকে আমাদের জিজ্ঞেস করেছেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি বলবো কি বলেন আল্লাহ নবী বলেন তাহাবা বলেন বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলেন বলতো দেখি আল্লাহর কি হিমজি আর কিছু একটা পন্দাসি মদয একটা পন্দাসি মানে শিখ মুক্ত করা আল্লাহ জিনিস শিখ মুক্ত বন্দী করি ধন্য અરે ભાઈઓ બંધાર ખખડે અયય અબુદુલ્લાહ વહદા વલા યુશરુ બહી ત્યા અલ્લાહ કા તાલા લાલિત આતાલો ના માતા ખુબ બેના અલ્લાહ તલા કરો દે ઠીક માતા ખુબ બે તો રબ પર ખુબ જાલ જલ થાય ના ઠીકરા ભાઈ ના સદાદી તો અલ્લાહ કી દિબલા હોતા હુમાદ একদম জিজ্ঞেস করলেন দিবি খাবার আছে কিনা আর দিবি বললেন ঘরে তো খাবার নাই তাহারি বললেন দেখি তাই মালিকের গাছ করি কামরা তো হা খেলেন পাহাড়ে বললেন করলেন বধু বিচারেন জায়গামা করলেন লোকা কান্নাম দুজাঘাত নামাজ করে থাকি ঘরে ফিরলেন দিবে জিজ্ঞেস করলেন তাহার স্বামী আমার খাবার কোথায় বলেন আমার মালিক বলেছেন আগামীকাল দিবে দ্বিতীয়বার দ্বিতীয় দিন বলে স্বামী খাবার শোনায় তাহারি বলেন দেখি যাই মালিক কাজ করি আবার গেলেন দুজাঘাট নামাজ করলেন কিছির কথা বিন্দির থাকে সৌন্দর্য জানে কন্দ্র হাম তাহলে আমার পরে ঘরে ফিরলেন দিদি দিকে দেখতে দেন খাবার খাওয়া করেন আমার মালিক বলেছেন আমি কাল দিবে মালিক বলতেই পারে আমরা কর্মচারী মুক্তি বলে থাকি তৃতীয় দিন আবার কবে স্বামী খাবার করাই তাহারি বললেন যাই দেখে আগে কাজ করি কাজ করলেন মালিকের কাজ করলেন কি বললেন দুই হাজার খামাজ করলেন ঘরে কিনলেন তাকে আগুন ধরে চুরা আগুন ধরে আরেক কিলায় রয়েছে জিজ্ঞেস করবেন প্রত্যেকে স্ত্রী বলে এক এসেছে একটি আটা আরেক খরচর ভর্তি গুস্ত আসতে এসে বলেছে তোমার স্বামী যে মালিকের করেছে ওই মালিক আমাকে নিয়ে পাঠিয়ে দিয়েছে তাহারি বুঝতে নামাদের মধ্যে আমি তাহার করে কথা বলার ফোন নাম্বার পাচ্ছা ফোন নাম্বার পয়া আস্ত টু ফাইভ ফাইভ টু ফোর ফোর থ্রি তুমি কিন্তু ঘুষা দিয়েছেন তুমি কোনো না আমার বাবা কি দিবে পাক্তা এক নাম্বার তোমার দিদি অভাব ভুল করে দিবে তাহারি ঘরে পেলেন দেখবেন ঘরে খাবার নাই তাহারি বলেন দিবি খাবারে করি দুর্ঘটনা দুর্ঘটনা দেখবেন হাটের নিচে রাখা দাদা পাকি রাখা হতে দুর্ঘটনা পাচ্ছে স্নান হতে দাদা ঘুরতে শুরু করেছে আটা করতে শুরু হয়েছে বললেন দিদি এই শুধু জায়গা ভক্তি ভর্তি করো ভর্তি দেখতে তিনি বললেন স্বামী দেখি না কিছু নাম সে কাছে গিয়ে মাদার শোনাইলেন ঘটনা শোনাই আর নামে বললেন তুমি যদি না উঠাটা আমার পর আমাদের সকলকে পাশাপত্যে আজকে সিদ্ধান্ত নিবো আজকে আর জীবনে প্রবীণ ইচ্ছা নিচ্ছা বিশালাকে উভয় নামাজ করাবে না মুখ বরাবর বলে দিবেন তো কৃষার আমার এক অপ্তর মান আমি অনেক বল মা দেখো আমরা না কি করে আমিও করবো ইনশাআল্লাহ আপনারও করবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ করবো তোলা তিনটা চিন্তা করছেন আপনি কেমনি করবেন বলেন না এই জন্য দেখবো না যে জায়গাতে নামাজ নষ্ট ওই জায়গা দেখবো না ঠিক না নামাজ নষ্ট কথা বলবো না যে ডিউটি নামাজ দখত ওই ডিউটি করবো ঠিক আছে আমার বাবাকে কমটা পুরস্কার এক নম্বরে যদি দুই নম্বরে কবলা যায় না দুই নম্বরে কবরে যদি যাওয়া লাগে নামাজ পড়িও তাহলে সকলে যদি যাওয়াই লাগে সকলে পড়াই লাগবে না ঠিক না শুধু শুধু বলো না প্রজন্ম মানুষ জোয়ান্ডার কোথা তাদের দোয়ান্ডা তো থাকি আর তাদের এত জোয়ান্ডা কি মশিদিনে আসেন কোথায় এই সময় তো যুবক শিক্ষা করি আমরা কোনো আমরা তো নিজেরাও মুশিদা আসবো সকলকে ঢেকে দিচ্ছি নিয়ে আসবো সাম সৃষ্ঠিরা বলেন না এই সমাজ এরকম হবে যে বেনামতি এই সমাজে সাইনবোর্ড লাগিয়ে দিল আমরা এই সমাজ বেনামতি হত্যসভা গত দশ বারো দিন আগে আমার এক অত বো ছিলেন পরে আমি শুনেছি উনি অনেক অনেক বড় মানুষ বাংলাদেশের হুকুমতের লাইনে অনেক বড় মানুষ আমার পাশে বসেছিলেন আমার বয়ের একপথে উনি দাঁড়িয়ে বলতে আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে রক্ত সাক্ষী রেখে হুজুরের সামনে ওয়াদা করলাম আর জীবনে প্রদেশ না পরে সঙ্গে সঙ্গে উনি আরেকটাও বলে ফেলি যা হওয়ার তা হবে আর আজকে ওয়াদা করে ফেললাম আর করে দিয়ে বাড়ি ছাড়তে পরে পনেরো হয়েছে বিশ দিন পরে আমাকে ফোন আমি তার বুঝি উনি বলেন আমি অমুক আমি বলে কে আপনি বলে ওই যে লোকটা আপনার দাঁড়িয়েছিলেন সে লোকটা কি হয়তো ইনশাল্লাহ আমিও আমার ছাড়বো না ইনশাল্লাহ ওই ইনশাল্লাহ আর আমি তার ভাব খাবো আরে ইনশাল্লাহ না তো লোক হয় ঠিক বিকেলে চা খাবেন হা খাবো করে ভাব খাবেন এখানেই তো ইবাম খাইবেন বেতন দুই হাজার টাকা খাই কোটি দিন মুরগি পণ্য যেন তার মুরগি শেষ না যেন তার খাবার না আপনাদের ফলে কথা খাবে ইভাম খায় মজার তিনি যে নামাজ করেন। ঠিক না ডাক্তার ঠিক কিনা বলেন না উমা এক দুই বলে না ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না ইমান যেন ভাবে সিদ্ধান্ত আমি কিন্তু বাড়ি এদিকে আমি ওই জন্য তিনটা ছেলে আর নিশ্চয়ই আপনি তো গরিব এই জন্য একটা হবে তো হ্যাঁ আপনার কয়েকটা ওই বন্ধুরা হাসতে একটা ক্ষতি কথা এই বলে আমরা এত হাসল করবো আমাদের তোমার অভাবটাকে বলে শুধু হাতটা উঠে আমার বলে না আমার জীবনে সমস্ত প্রয়োজন আমার অন্তগতায় আমার শ্বাসপশের প্রয়োজন আমার তো কিডনির আমার তো কিডনি স্বাস্থ্যের প্রয়োজন আমার তো ফুসফুসের সাফাই প্রয়োজন যার তো আমার ঠিক না সেরকমের যুদ্ধের সময় আল্লাহ নবীকে গিয়ে বললেন্লাহ তবু আল্লাহ নবী একটু যদি দরকার আমার মেহমান মধ্যে থাকনি আপনি আমার ঘরে এলে আমি একটু খাবার খাই আল্লাহ নবী বলেন যাও ঘরে যাওয়াতে ব্যবস্থা করো আমি চিনিয়া একজন তাই তো চলে যায় আমার কথা না আর কাছে তাই জন্য দিদি কি বলে বলে কি বলে আমি রসুনকে একটু দাওয়া দিয়েছিলাম রসুন বলেন আমি তিনি তিনি বলেন কি বলেছেন তো রাসুল এটা বলে দিয়েছে তোমার কাছে কি আছে এবং একটা খাবারের বাচ্চা হবে বলে করে দাও পাঠিয়ে দিও আমি হয়ে গেছে ঘাবড়িয়েছি তুমি ঘাবড়ো না যিনি ব্যবস্থা করেছেন বাবা তিনি আসবেন তিনি ব্যবস্থা করবেন বলেন আল্লাহরা গিয়েছেন যাবের করে বলে কি রেডি বলে হ্যাঁ কি হয়েছে এই গল্প বলেন না আমি করবো ম্যামা আমার ঘর দিবেন গল্প ঠিক না এই জন্যই আমাদের ইমাম সাহেবরা প্রতি থাকতেই পারে মানুষ হিসাবে কিন্তু তাদের জীবনে আদু কর্ম তারা ঠিক কিনা হয় না তাদের থেকে বেতন কোনো কোন কর্মচারী হয় না কিন্তু তাদের থেকে গর্ব ঠিক না হয় না শুধু তাই নয় তাদের সুন্দর ধরি কেন হচ্ছে কালীরা আমরা তার মৃত্যু বলেন না হ্যাঁ একটা নগদ পুরস্কার সেটা বলে তার চেহারা রুড়ে রুড়ে করে দেবে আশ্চর্য কথা রাজভর দিশের সঙ্গে রাজভরনের সঙ্গে আ। আলোয় ধরা পরিবেশে রাত্রি কাটিয়েছে সকাল আটটা যখন ঘুম থেকে তার চেহারা যেন তোরা রাতের অন্ধকার একের নজ করে শুনে করেছে অন্ধ করে ছিল করেছিল নামাজ করেছে আটটা যখন বের হয় তার চেহারা যেন করা যেন রামের সিদ্ধান্ত চিনি তুমি আলোয় আলোয় আমি বলে দিচ্ছি অন্ধকারে করে আর রামের সিদ্ধান্ত চিনি তুমি অন্ধ পায় আমি তোমার চেহারাকে দূরে দূরে ধরে দিই বলেন আলো কারণ আলো এই আলো সেই আলো আলো ছোট আলো আলোয় আলো এন্ধকার হয় কেন আর তুমি করেছো আগে অন্ধকারে না মাও কেউ তোমাকে দেখিনি অন্ধকারে সকালের চেহারা আলো আলোয় করা ঠিক না এজেন্ট যাওয়া হয় তো সকলে না আমি আমি আমার দিবে পাঠাবেন উনিশ এক নম্বর নিজেকে করে দিবে শুধু আমার অভাব করবে না আমার সন্তানকে অভাক করবে শুধু আমারটা পূর্বা করবে না আমার স্প্রীটাও পূরণ করবে শুধু আমারটা করবে করবে না আমার গ্রাহণটাকে করতে পারবে আমার ঘরে বরকতে বরকতে ধরে যাবে আমার গাছে বরকত হবে আমার জমি বরকত হবে আমার খেতে বরকত হবে বলে বরকত কোথায় শুধু এদের তো অল্প হয় ওই নেতাদের তো অনেক অনেক হয় বরকত করে না বরকত এক কথা শান্তি এক কথা আর কি বলে তারা কি বলে স্বাচ্ছন্দ্য এক কথা অশান্তি আরেক কথা আরে কথা বলেন না শান্তি এক কথা এক কথা কথা আরেক কথা আরেক কথা শান্তি আরেকান্ত্রীকে শান্তিটা ঠিক কিনা বলেন না এখানে বলবো কিছু না কি কারোর কাছে গিয়ে বাবা না ছুটি দিয়ে দেবেন ঠিক না ছুটি দেন নাই মুহীত থেকে ছুটি দেন নাই নামাজ থেকে ছুটি দিতে পারে সেটি সেই আল্লাহ পিননা সে কি আল্লাহ আমাকে আপনাকে দূর দান করে সতর্কের পাখানে গেলে নামাজি হয়ে যায় গেলে না ওরা ব্যক্তি তারাই উঠে যায় যে স্পর্শে গেলে আগে কিন্তু এখন আর বিড়ি খায় না সেই সঙ্গে স্পর্শে গেলে স্পর্শে গেলে দিকির মতো প্রতি সঙ্গে স্পর্শে গেলে আল্লাহ ভালোবাসের মতো দীর্ঘ দীপ হয় সেই ভালো কি না বলেন না তোমার গ্রামে যে তোমাদের গ্রামের যুবদীদের স্কৃতি পাওয়ার সেটি কি স্মৃতি বলেন আমি কি বুঝাইতে পাচ্ছি না কি? তোমার আল্লাহ माफ করে এই সমাজে মেয়ের এসে প্রত্যেক থেকে ছুরে সে কি স্থির হইতে পারে? আল্লাহ নবী মুসাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদান আয়াতুল জিকরাতি আল্লাহ ওয়ালা না মক্তাজ যবতুলে তাইম ফালজান ইদা আল্লাহ নবী হকমত জীবনে প্রতিদিনের ঘরের হাত স্পর্শ করতে পারে। প্রত্যেক থেকে কি তোমার বেশ বড় কিছুই হাত জীবনে কোথায় হাত স্পষ্ট করে নি তোমার সত্যি আল্লাহ আমার কে সত্যি পুরুষ করে সতনে করে আমি করব বলবো আমি বলবো কয় অব্দ পুরুষকার কটা এক শ্রীনগর খবর আছে বলেছেন তখন মতো সত্যবর্ধনা আল্লাহ বলেন তখন কবর তোমাকে শোয়ানো হবে তোমার সেরাওয়াজ মাথা পাঠ দিয়ে আসবে তোমার নামাজ গান্ধীর থেকে আসবে যার নামাজ যত সুন্দর হবে তার এই গান্ধীকের বাহিনী তত শক্তিশালী হবে যার নামাজ যত সুন্দর হবে যার নান যত গুরুত্বপূর্ণ হবে যার নামাজ যত ফুল ফিল হবে তার বাহিনী অত শক্তিশালী হবে মুখদান্ড কি বলবে তারা বললো আমি কি ঢুকবো আমি কিছু আসবো সঙ্গে সঙ্গে সেরাওয়াজ বলবে আমি নিতে পারিনি আমার দিক থেকে ঢুকার থেকে বলবে খবর থেকে আসতে পারব মজা হবে না কি বলেন দেখো পরবর্ত হয়ে গেল হাসিনের মালের আবার যাও এবার বলেন শোনো পুরুষরা ব্রিজ মধ্যে পা হওয়া দোকানে এবার বলেন শোনো বিনামশো মজা না আপনাকে আমাদের সকলকে নামাজ করে জন্মদিফ আমার মা বোনেরা আপনারা যারা ঘর থেকে আওয়াজ করছেন আপনাদেরকেও বলবো মসজিদে যখন আদান হয় এ আদান যখন পুরুষের আদান এ আদান মেয়েদেরও আদান এজন্য পুরুষ যখন আদান বলে মসজিদে সেন করবে মেয়েরা আদান বলে তা ঘরে নামাজ করেছেন বল আমি মেয়েরা নামাজ পড়বে তিরিশ দিন তো কোনো মেয়ে নামাজ পড়তে পারে না মেয়েটা নামাজ পড়বে একুশ দিন ব্রিজ থেকে একুশ পুরুষ নামাজ পড়বে তিরিশ পুরুষ নামাজ তিরিশ দিন পরে যে জান্নাত পাবে মেয়েটা একুশ দিন নামাজ পড়ে কি এটা কি বলে কনসেশন করা কি আমি আমাদের আমার কমিটি তো নারাজ হয়েছেন নারাজ আমি আমি তো তারা কথা না করে এটাও আসতে এটাও বলুন তুমি াম তোমার জন্য তোমার জন্য তোমার জন্যই সফর করবো তোমার ঝুলাই খরচ তোমার ধান দি তো ধান দিকে